على الآيات والذكر وفي فائض من العطر هنا رمضان ما درستن تنير مآذر الفكري على الآيات والذكر وفي فائض من العطر يو بھائيو بونيرا برخط موئي معاش رمضان آما در شمنا شئ اپس পবিত্র রামাদান হচ্ছে এমন একটি প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরে মানুষেরা ইবাদতের প্রশিক্ষণ নিয়ে থাকে অতপর সারা বছর ব্যাপী সেই প্রশিক্ষণ অনুযায়ী আমুল করে রোজার অনেক ফজিলত বর্ণিত হয়েছে যে ব্যক্তি ইমানের সাথে আশায় রামাদানের রোজা রাখবে তার পূর্বের সকল গুনা ক্ষমা করে দেওয়া হবে তারা সুবর্ণ সুযোগ যে ব্যক্তি ইমানের সাথে আশায় তারা করবে তার পূর্বের সকল গুনাকে ক্ষমা করে দেওয়া হবে রমজান হচ্ছে মাস। আল্লাহ বলছেন শাহরু রান্লা হচ্ছে সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে ইমাম জুহরি রাহিমাহুল্লা হাদিসের ইমাম হওয়া সত্ত্বেও রমাদান মাসে হাদিসের দার্স থেকে অব্যাহতি নিতেন এবং সকল প্রকার এলমি মজলিশগুলোকে বন্ধ করে দিয়ে কোরআনতে লাওয়াতে মনোনিবেশ করতেন যখনই রমাদানের আগমন ঘটত রোজাদারদের ইফতার করানোর অনেক ফজিলত বর্ণিত হয়েছে রোজাদার ব্যক্তির সবাবের মাঝে কোন ধরনের কমবেশ করা হবে না রামাদান হচ্ছে শাহরুল মোয়াস তথা সহমর্মিতার মাস রান হচ্ছে আফদল ইয়া রাসুল্লাহ সর্বোত্তম সাদাকা কোনটি রাসুল সাল আলিহাল জবাব দিলেন সদাকাতান রমাদানের সাদাকা হচ্ছে সর্বোত্তম সাদাকা রানে আলি সাল্লাম সর্বদাই রমাদানের শেষ দশকে কফ করতেন রানের শেষ দশকে রয়েছে এমন এক বরকতময় রাত রাত হাজার মাস থেকে উত্তম আল্লাহ করছেন থেকে উত্তম রাসুলসাল আলী সাল্লাম রমাদানের শেষ দশকের রাত্রগুলোতে নিজে থাকতেন এবং তার পরিবারের সকলকে জেগে থাকতে উদ্বুদ্ধ করতেন যাতে করে কিছুতেই যেন তার পরিবারের লোকেরা এই বরকতময় রাত থেকে বঞ্চিত না হয়ে যায় যাতে করে কিছুতেই যেন তার পরিবারের লোকেরা এই বরকতময় রাতকে হারিয়ে না ফেল প্রিয় ভাই বোনেরা রমজান হচ্ছে তাওবাউ ইস্তকর শ্রেষ্ঠ সময় এই মাসে রয়েছে অতীতের গুনাগুলো ক্ষমা করানোর সুবর্ণ সুযোগ সবচেয়ে হতবাগা হচ্ছে সে ব্যক্তি যে রমজান পেলো। কিন্তু তার গুনাসমূহকে ক্ষমা করাতে পারলো না সবচেয়ে হতবাগ হচ্ছে সে ব্যক্তি যে রমজান পেল কিন্তু তার গুনলো না কেননা রাসুলসাল আলিমাসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু তার অতীতের গুণাসমূহা করাতে পারল না পুরো রমাদান জুড়ে রমাদানের আইবাদত সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে सब्सक्राइब करूं रईबाद चैनले चैनल टेनल लिंक डिस्क्रिप्शन